বাংলা মানবতা সমাধান সালামু আলাইকুম ওরকম সম্মানিত সুতরাবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা পৃথটিভি দেখছেন আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাই সম্মানিত সুতৃতীয় দর্শকবৃন্দ আমাদের আজকের এই সামষ্টিক আলোচনার মূল প্রতিপাদ্য হচ্ছে বেপর্দা ও তার সর্বনাশা প্রভাব সেই শিরোনামে আলোচনায় এই পর্বে আমরা যথারীতি আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথিদেরকে চলুন অতিথির সাথে পরিচয় হয়ে যায় আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জেনাব প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর অতঃপর আমার সর্ববামে উপবিষ্ট আছেন প্রাজ্ঞ আলোচক জনাব শেখ মুজাফর এবং আমার নিকটেও দর্শক আপনাদের পক্ষ হয়ে যথারীতি আপনাদের ভাই হারুন হোসেন অতিথিদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সমষ্টিক আলোচনা আজকের এই পর্বে আমরা আলোচনা করব। পর্দার পোশাক পর্দা প্রসঙ্গে আমরা বলছিলাম যে পর্দা প্রসঙ্গে আল্লাহ ব্যবহার করেছেন দুটি পোশাকের কথা আল্লাহ তালা ইঙ্গিত করেছেন নারীর পোশাকের ক্ষেত্রে একটি হলো হেমার সুরায় নূরে আলোচিত হয়েছে অপরটি হল জেলবাব সুরায় আহজাবের উনষাট নম্বর আয়তে আলোচিত হয়েছে সকল ইমানদার নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা খেমার যেরকম পরিধান করার নির্দেশ করেছেন জেলবাবার নির্দেশও করেছেন আসলে বাংলা আমরা এক কথা খেমার শব্দ অর্থ বলতে পারি ওরনা কিন্তু এখানে একটু ব্যাখ্যা করতে হবে এই যে আজকাল আমাদের দেশে ওড়না বলতে আমরা যেটা বুঝাই সেই ওড়না খেমার শব্দটি যথার্থ হয় না প্রয়োগ করা ওখানে খুব কঠিন হয়ে যায় কারণ খেমার শব্দটি এসেছে আরবি খামার মূল মূলধাতু থেকে যে শব্দের অর্থই হল ঢাকা আবৃত করে নেওয়া কোনো কিছুকে এখন আমরা আজকাল যে ওড়না ব্যবহার করি সাধারণত দেখা যায় সমাজে বেশিরভাগ ওড়নাগুলো বিশেষ করে প্রস্থে এতটাই ছোট যে কোনো কিছু আবৃত করা খুব কঠিন হয়ে যায় এক দ্বিতীয়ত হলো এতটাই পাতলা হয় যে সেটা দিয়ে আপনি যাবেন আরো বেশি প্রকাশ হয়ে যায় তো সেজন্য জন্য খেমার শব্দের অর্থ ওড়না এটা ঠিক তবে এটাও ঠিক যে ওর্না আজকে আমরা বছর দেখে থাকি সেই ওড়নার ক্ষেত্রে খেমার শব্দটি ব্যবহার করা যায় না এই খেমার শব্দটির শাব্দিক অর্থ ওর্না এবং ওই ওড়না যে ওড়না দিয়ে নারী তার অন্তত মাথা বুক এবং তার এগুলোকে ঢাকতে পারে এতটুকু পরিমাণ একটি ওড়নাকে খেমার বলা হয় আসুন আমরা জেলবাবের সাথে পরিচয় হইনি এই প্রসঙ্গে আমরা একবারে সরাসরি শব্দের অর্থটুকু যদি জানতে যাই তাহলে আমরা বিভিন্ন আরবি বাংলা বাংলা আরবি ডিকশনারি গুলা আমরা দেখতে পারবো যে আরবি টু বাংলা জিলবাব শব্দের তিন চারটি অর্থ করা আছে এক একটি চাদর বলা হয়েছে দুই গাউন বলা হয়েছে আর কেউ কেউ বড় চাদর বলে এটাকে অভিহিত করেছে আর আমরা যদি পরিভাষায় অর্থাৎ কোরআনের আয়াতের ব্যাখ্যা যেহেতু তাফসির বিশেষজ্ঞ বা কোরআন বিশ্লেষকদের কাছ থেকে জানাটাই শ্রেয় অতএব পারিভাষিক শব্দ যদি আমরা তাফসিল পরিভাষায় জিলবাব কাকে বলে তাহলে আমরা এর জন্য একেবারে সংক্ষেপে আমরা জানতে পারি যে এই আয়াতির সুরে আহজাবের উনষাট নম্বর আয়াতির ব্যাখ্যা প্রসঙ্গে তফসির ইবনে কাসিরে ইবনে আবি হাতিমের উদ্ধৃতি দিয়ে তফসির তথা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন সকলেই আমরা জানি যে একজন বিশেষ সাহাবি আছেন যাকে বলা হয় রইসুল মুফাসরিন বা কোরআন বিশ্লেষকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে রীতিমতো কোরআনের অর্থ এবং মর্ম বুঝার জন্য দোয়া প্রাপ্ত হয়েছেন সেই সাহাবি আব্দুল আব্বাস ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে জেলবাব হল এরকম একটি পোশাক যেটি ওর্নার উপরে ব্যবহার করা হবে এবং তার দ্বারা নারী তারাঙ্গি বলেছেন চোখ বাদে এখন চেহারা ঢাকতে হবে কি হবে না এটা ভিন্ন প্রসঙ্গে ইনশাল্লাহ আলোচক আলোচনা চলে আসবেন আমরা পোশাকের ক্ষেত্রে এটুকু বলতে চাই যে পোশাক নারীর জন্য দুটি শব্দ আল্লাহ তালে ব্যবহার করেছেন কিন্তু এর প্রয়োগটা কোথা হবে সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার আমরা খেমার এবং জিলবাব আল্লাহ তালা যে পড়ার নির্দেশ করেছেন এটা কি তার ঘরে তার স্বামীর সামনেও তার ছেলে সন্তানের সামনেও সব জায়গায় সেইভাবে থাকতে হবে তার একেবারে মাথা গরম হয়ে যেতে পারে এরকম করতে ইসলাম তাকে বাধ্য করে কিনা আসলে সেটা নয় এ দুটি আয়াতকে আমরা পর্যালোচনা করলে স্পষ্টভাবে দেখতে পাবো যে আল্লাপাক সুহান তা আলা খেমার এবং জিলবাবের ব্যবহার করতে বলেছেন তখনই যখন আমরা বাহিরে যাব কারণ এর পরপরই আল্লাহ তালা বলেছেন ওয়ালা তোর রজনা তাম সেই পরের অংশটুকু প্রমাণ করে যে খেমার এবং জেলবাবের ব্যবহার যাদের সঙ্গে ইসলাম দেখা করা বা দেখা দেওয়া নারীর জন্য হারাম করেছেন সেই সমস্ত ক্ষেত্রে খেমার এবং জেলবাবে আজকের পাশ্চাত্য সভ্যতা আমাদের মুসলিম নারীদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করছে সেটা হলো তোমরা তো অবরুদ্ধ জেলখানায় আসলে আমাদের মতো বের হয়ে আসো স্বাধীন হয়ে যাও এই টুকুর কারণে আমাদের মুসলিম মা বোনরা অনেকেই প্রতারিত হয়ে যান এবং ভুল বোঝার চেষ্টা করেন আসল ইসলাম কখনো নারীকে ঘরের ভিতরে আবদ্ধ করে না কখনো গৃহের অরগালে বন্দি করে না নারীকে ইসলাম স্বাধীনতা দিয়েছে নারী ইসলামের সরুযুগ বের হয়েছে এখনও বের হচ্ছে এবং মুসলিম নারী সব যুগে বের হবে প্রয়োজনে নারীকে বের হওয়ার জন্য বাধা দেওয়া হয়নি কিন্তু তারা যেটা বোঝাতে সক্ষম হয়ে গেছে দুঃখজনক মুসলিম নারীদেরকে অনেক অংশকে যে আমরা গৃহের অরগালে বন্দি যার কারণে তারা এটা বলে মুসলিম নারীদেরকে ঘরের বাহিরে বের করছে ইসলাম যে তার জন্য উপকারের জন্য দিয়েছে এবং কতটুকু দিয়েছে এটি নাবুের কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আল্লাহ তালা আমাদের নারীর এই পোশাকের বাস্তবতালব্ধি করার তরফিজ্ঞান করুন এ বিষয়ে আমরা বলতে চাই সাধারণত পোশাক নারীরা এমন একটা বাক্য বলেছেন হাদিসটা এগারোশো তেত্রিশ নম্বর হাদিস আলমার ঢেকে রাখার বস্তু যখন তাকে উত্তপ্ত করে জেনা করে উদ্বুদ্ধ করে আর হাদিস আসছে তার সাথেই এটা আসছে শহীদ মুসলিমের মধ্যে তিন নম্বর হাদিস এখানেও একটা তাৎপর্য বলা হয়েছে যেটা প্রস্তুত আপনি করেছেন তাকে বিপদে ফেলার জন্য এই স্থানে পর্দার বিকল্প কিছু নেই যখন মহিলা ঘরের ভিতরে ছিল তখন সে একটা পরিবেশে ছিল আর যখন বের হলো তখন যেন শয়তান কর্তৃক আক্রান্ত না হয় তার মধ্যে শয়তানের ভাব যেন তৈরি না হয় এই জন্য মূলত পোশাক দ্বিতীয় একটা বিষয় এখানে আসছে কেন পুরুষের জন্য ঢেকে রাখার বিধান নয় মহিলাদের জন্য কেন ছোট্ট কথাই বলা যায় মহিলার যে সমস্ত অঙ্গগুলো ঢাকতে বলা হয়েছে সেই অঙ্গগুলো একজন পুরুষ দেখলে তার মধ্যে একটা প্রতিক্রিয়া ক্ষেত্রে মহিলাদেরকে অবশ্যই তার শরীরকে ঢেকে রাখতে হবে এবং আল্লাহ রাবুল আলম কখনো অযৌক্তিক বলেননি যে সমস্ত স্থানগুলোকে ঢেকে রাখতে বলেছেন সেই ঢেকে রাখতে তাৎপর্য তাৎপর্য রয়েছে একটু যোগ করে একটা স্পষ্ট হতে পারি সেটা হলো এই ধরুন এখন জুতা কোথাও আবিষ্কার হয়নি এমন একটি সময়কে আমরা কল্পনা করি এখন আমরা যদি চাই যে আমাদের পায়ে কোনো ময়লা না লাগবে কোনো ময়লা থেকে আমার পাকে পরিষ্কার রাখতে চাই তাহলে এটার জন্য পদ্ধতিটা কি হবে এখন আমরা যদি বলি যে যেখানে যাব আমাদের সামনে একজন ঝাড়ুদার রাখবো তিনি পুরস্কার করে করে দিবেন এটা তো একটা ব্যাপার। কিন্তু আমরা যদি বলি যে জুতাটা পায়ে সমস্যার সমাধান হয়ে যায় ব্যাপারটি অনেকটা এরকম যে পুরুষের চোখ লাখ লক্ষ পুরুষের চোখ নিয়ন্ত্রণ করা যতটা সহজ নারী বোরকে আবৃত্তি হওয়া তার চাইতে অনেক বেশি সহজ ধন্যবাদ জানাব শেখ আহমদুল্লাহ সাহেবকে সম্মানিত শুধুও দর্শক কিন্তু সময় হলো একটা বিরতির আমরা বুঝতে পারছি যে নারীরা পুরুষরা তাদের নিজ নিজ স্থানে অবশ্যই পোশাক আবৃত থাকবেন বিশেষ করে নারীরা যখন বাইরে যাবে তখন তাদের জন্য ওড়না তাদের জন্য বড় চাদর দ্বারা আবৃত হয়ে বের হওয়া তাদের স্পর্শ স্পর্শকাতর যে অঙ্গগুলি যেগুলি অপর আমরা আলোচনায় আসবো পরে এখন আমাদের যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি আবার ফিরে দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম আহমতুল समान आल्ला हलो सब মূর্খতা থেকে বাঁচুন দেখুন ইসলাম ও অজ্ঞতা প্রতি রবিবার সন্ধ্যায় পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিশ বাংলায়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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি আসাল্লাম এর সন্নাতে অভ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সালাম আলাইকুম আরাহমতুল্লাহি ওবার ছোট্ট বিরতির পর পুনরায় সম্মানিত দর্শকদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে সেটি হল নারীদের পোশাক এবং তাদের জন্য এক্সট্রা অতিরিক্ত পোশাক হচ্ছে তারা যখন ঘর থেকে বের হবে তারা ওড়না আবৃত করে বের হবে বড় চাদর দ্বারা দেহ আবৃত করে বের হবে তাহলে তারা যখন ঘরের ভিতরে থাকবে সেই অবস্থায় সেখানে কতটুকু শালীনতা বজায় রেখে তাদের চলতে হবে প্রসঙ্গ নিয়ে আমরা আসতেছি জানাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গ আসলে বিষয়টা খুবই পরিষ্কার হওয়া প্রয়োজন আমাদের দিনদার মহিলা যারা আসলে দিন পালন করতে চান অনেক সময় বোঝানো না প্রথমে আমি আমাদের দুই ভাই যেটা বলেছেন আমরা অনেক সময় দিনদার মানুষেরা পুরুষের পোশাকের ব্যাপারে সুন্নত মুস্তাহাব পালনে যত সচেতন জি জি মহিলাদের পোশাকের ফরস পালনেও ওই রকম নয় অর্থাৎ আল্লাহ কোরআন কেরিমে পাগড়ির কথা বলেননি টুফির কথা বলেননি পুরুষদের কি কি পোশাক পড়তে বলেননি রেখে তাদের বুক পিঠে দেবে এবং এই প্যাচটা হবে একটা দুটো তিনটে প্যাচ দিয়ে টাইট করবে না পাগড়ির মতো টাইট করে ফেলবে না কারণ জিনিসটা এমন হবে মানে যেন তার আবরণটা সিম্পলু ঢেকে কিছু না করে যেটা আল্লাহ আমি আমাদের মেয়েদের বনেদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ তো কোরআনকে আমরা এত বিশ্বাস করি সেই কোরআনে আল্লাহ মেয়েদেরকে অন্য পড়তে হবে এবং কিভাবে পড়তে শিখিয়েছেন জেলবা পড়তে হবে জেলবাব যেটা আপনার বলেছেন সাধারণ ঘরের পোশাকের উপরে আর বড় কিছু বোরকা নামেই হোক আর চাদর নামেই হোক যেটাই হোক কিভাবে মাথার উপর দিয়ে নিয়ে আসতে হবে যেন তাদেরকে চেনা যায় যেটা একটা লেডি এটা একটা মহিলা এবং তাদেরকে কেউ কষ্ট না দেয় আমরা যদি সুরা আহজাবের এই আয়াতের প্রেক্ষাপট দেখি তাহলে ইফটিজিং আর সেক্সুয়াল হ্যারমেন্ট বলতে যেটা বোঝায় খাবার সময় আলাদা খান কিন্তু দেওয়ার ভাষণ আসলে নোংরা কাপড়ে যান বাইরে যেতে গেলে খুশু মাখেন আল্লাহ রসুল উল্টোটা বলছেন যত সাহাজ স্বামীর জন্য স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই আর অন্য নারীদের সামনে স্বাভাবিক পর্দা এটা নিয়ে পোকাতে মুসলমান নারী হলে স্বাভাবিকভাবে দেহের নিম্নাঙ্গ ঢেকে রাখবে আর বিশেষ করে মাহরাম পুরুষদের সামনে মাথা ঘাট মাথার উপরে অন্য খুলতে পারেন হাত খুলতে পারেন এগুলো তার অধিকার আছে কিন্তু গায়ের মাহারাম পুরুষ অর্থাৎ বাড়ির ভিতরেই হোক আমরা বারবারই বলছিলাম বাড়ির ভিতরে অন্য লাগবে কিনা বাড়ির ভিতরেও যদি গায়ের মাহারাম যেমন আমাদের বাংলাদেশে বা ভারতে বাঙালি ভাষুর গুলো সবাই বাড়ির আসেন অবৈধ এদের ছাড়া সকল পুরুষের সামনে বিশেষ করে স্বামীর সদন দেওয়ার ভাসুর এদের সামনে যেটা বলো মৌত এদের সামনেও মেয়েরা বাড়ির ভিতরেও ঠিকই একই ভাবে ওন্যা পরবেন এবং যথাসম্ভব জিলবাব ইত্যাদি দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখবেন এটা মাহারাম পুরুষদের সামনে বাড়ির ভিতরে এবং বাইরে মেয়েদের পর্দার পোশাকের চারটে পর্দায় স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই অন্যান্য নারীদের সামনে সাধারণভাবে তার নিম্নাঙ্গ আবৃত করে রাখবে যেটা বিশেষ করে মুসলমান নারীদের সামনে অ নারীদের সামনে মেয়েদের অন্য খুলতে সাহাবাহকেরা নিষেধ করেছে নিষেধ করেছেন আর তৃতীয়ত মাহারাম পুরুষদের সামনে ওনা খুলতে পারেন হাত এগুলো খুলতে পারেন পায় হাঁটুর নিম্ন অংশ খুলতে পারেন আর গায়ের মাহারাম পুরুষদের সামনে পুরো দেহ আবৃত করা শুধুমাত্র আমরা জানি মুখমন্ডলের বেশায় কিছু ফোকাহের এখতেলাপ আছে এছাড়া পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য আল্লাহ তালা কোরআন কেরেমে ফরজ করেছেন যেটা সুরা নূরে আল্লাহ বলেছেন শেখ আলোচনা করছিলেন এবং সোরা আল্লাহ সোরা মিনহা তাদের একেবারে স্বাভাবিক ব্যাহৎ ছাড়া আর কোনো জিনত ছাড়া আলোচনার থেকে স্পষ্ট হলাম যে স্বামী ও স্ত্রীর ভিতরে পর্দার ধরন হবে এক রকম। অর্থাৎ সেখানে পর্দা নেই এর অর্থ এই নয় যে তারা সম্পূর্ণ অশালীন ভাবে চলবে তাদের অঙ্গনে তারা যখন থাকবে তারা তখন আপনার সাদা ময়লা পোশাক যেটা সবসময় কাজ সময় ব্যবহার করছে সেটা ব্যবহার করছে আবার যখন ঘর থেকে বের হচ্ছে তখন তাদের শোকে রাখা সুন্দর শাড়িটা পরে কয় পায়রে সাজগুজ করা সেটা পরে বের হচ্ছে এবং উপভোগকারী হবে তোমার স্বামী স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রীকে ঘরের দ্রব্য বানিয়ে ফেলেছি আমরা বাইরের লোকদের কাছে যে লঙ্ঘন করার কারণে কি হচ্ছে একটা প্রেমের দিকে আমরা কিন্তু ধাবিত হচ্ছি এবং সেখানে সহ অনেক অপরাধ জড়িত আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই মহিলা জানে না যে স্বামীকে বর্জন করে নিজের সাজগোজ করে সুগন্ধি বেরিয়ে যাচ্ছে আরেকটা বিষয় কত বড় পা এখানে ভাই যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় পাপ্য স্বামী স্ত্রী এটা ইসলামের যেটা মৌলিক বিষয় এটা অনেক পার্শাত্য গবেষক লিখেছেন दाम्पत्य जीवन टा के अबादत गण्य कर स्वामी सजा स्त्री स्वीर सजगो कर दैहिक मिलन একজন তারা ছেড়ে দে তাহলে কি তার উপরে তার উপরে সে গুণা চাপছে না তখন বলছেন জিহাইয়াশই হবে স্বামীর সাথে সময় দেওয়া স্ত্রীর এটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত আমাদের নারীরা দিনদার অনেকে অনেক নফলেবের রোজা দেখবেন কিন্তু আল্লাহ অর্ডার করেছে উল্টা স্রোত আছে যেমন যেখানে পর্দার বিধান যারা বৃদ্ধা মহিলা তাদের জন্য নেই বললেই চলে এই ক্ষেত্রে পর্দা মানে কি করতে চাই আমাদের সমাজে কিন্তু অনেক ভাইরাই বা অনেক বোনেরা ভুল বুঝে থাকেন স্যারের কথা থেকে ভুল বুঝে কিনা যে স্ত্রী তার স্বামীর করবে তাকে খুশি করার চেষ্টা করবে আমি জায়গায় দেখেছি তোমাকে খুশি করবে আমি তো বলছি যে স্ত্রীর জন্য পুরুষের সাজগোস করা এটা একই ধরনের চমৎকার আর একটা জিনিস যেটা অনেকে বুঝতে পারেন না মানে বিষয়টা এমন দেখছি মা পর্দা করেন রোজা রাখেন অনেক ছেলে রাখতে চাচ্ছে নামাজ পড়ে না অনেক ক্ষেত্রে প্রেক্ষাপট এরমটা আছে আর আমার পরিবারকে উন্মুক্ত ছেড়ে দিলাম তাহলে কি সেটা ওই ব্যক্তি নিজের সন্তানদের ভিতরে নিজের পরিবারের অশ্লীলতা বেহায় মেনে নেন তার পরিচালক এটা যিনি পরিচালনা করে থাকেন তার স্ত্রী তার কন্যা তার বোন জান্নাতে যাবে না তার মধ্যে মহিলা শ্রেণীর মহিলা মিনানুষের বেশ ধারী নারী অর্থাৎ পোশাক পরতে হলেও তার একটা হুকুম এই জায়গায় আছে তার দেহ যদিও আবৃত হয় কিন্তু পোশাক পরে অঙ্গ সজ্জা এবং একজন আরেকজনের কাছে পাওয়ার যে ইসলামী নির্দেশনা সেটা মেনে চললে তখন আর এই মহিলা অন্যকে আকৃষ্ট করত না আর এই পুরুষটা ঘরে শূন্যতা পেয়ে তার আত্মতৃপ্তির খোরাক না পেয়ে শাসা না পেয়ে যখন রাস্তায় বের হওয়া একটা সুন্দর মহিলা দেখছে তখন সেদিকে আকৃষ্ট হয়ে পড়তেছে এই ধরনের প্রবণতা সৃষ্টি হতো না পরকীয় প্রেমেরও জন্ম হতো না সংসারও উপস্থাপনের জন্য এবং আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পুনরায় আপনারা আমাদের সাথে এই আলোচনায় অংশ নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আপনাদের ভাই হারুন হোসেন আসসালামাইকুম আরাহমতুল্লাহ फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बारिमसल तुम्हारा नाम आदाय करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान